আমরা চতুর্থ প্রাথমিক মূলনীতি অর্থাৎ সবর আলোচনা করছিলাম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 আবু সাইদ আল খুদ্রি রাদীল্লাহআলা আনহু রাসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামের কাছে গেলেন রাসুল উহ সাল্লু আলহ সাল্লাম তখন মৃত্যুসজ্জা সাইত তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহ্লামের দেহে হাত রাখলেন বললেন ইয়া রাসুল্লাহ আপনার এত জ্বর আমি কাপড়ের উপর দিয়েও আপনার শরীরে হাত রাখতে পারছি রসুল তাকে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 ام حسبت تدخل الجنه ام حسبت تدخل الجنه ولما ياتيكم مثل الذين خلو من قبلكم مساتهم الباسا والضراء وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه نصر الله الا ان نصر الله قريب سوره البقره ayat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 ইমাম আহমদ আনাই ইবনু হেব্বান আল হাকিম ও আল বজ্জার রাহেমাহমুল্লাহ একটি হাদিস সংকলন করেছেন আলহ্লাম হল আহাজাম একবার এক বেদিন লোক রাসুল উল্লাহ সাল্লু আলহিহসাল্লামের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল রসুল উল্লা সাল্লাহ আলহ্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কখনো দ্বারা আক্রান্ত হয়েছিলাম কি রসুল উম্মু মিলদাম হল এক প্রকার জ্বর যা প্রথম অনুভূত হওয়ার পর কিছু সময় পরে চামড়া ভেদ করে হাড়ে প্রবেশ করে আসলে উম্মু হল জ্বর মূলত জ্বর বোঝাতেই এই শব্দটি ব্যবহৃত হয় লোকটি জ্বর দ্বারা কখনোই আক্রান্ত হয়নি এমনকি সে জানতই না এটি কি রসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন কলা ফেহাল আদাউক রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বললেন তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে সে বলল মাথা ব্যথা কী রাসুল্লাহ আলী বললেন স্নায়ু কারণে মাথার অভ্যন্তরে অনুভূত ব্যথা সে বলল না আমার কখনো এমন হয়নি বরং সে জানতই না যে এটা কি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 মুসনাদে ইমাম আহমদ ও সহিগিবহিবে একটি হাদিস এসেছে এই হাদিসে রাসুল উল্লাহ সাল্লু আলি হোসাল্লাম কামারের হাপড় ও ধাতু বিশুদ্ধীকরণের সাথে তুলনা করেছেন আমরা জানি কিভাবে একজন কামার তার হাপরের সাহায্যে ধাতুর ময়লা পরিষ্কার করে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 সহি আল বুখারিতে আবু হুরাইরা রাজিআলাহু তআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে যে রাসুল উল্লা সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহ বিহি হইরান ইউসিব মিন। আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্ট স্পর্শ করে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 ইবনু হেব্বান আবু ইয়ালাসহ আরো অনেকে বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ সুবাহালা যখন কাউকে জান্নাতের কোন স্তরে পৌঁছানোর ইচ্ছা করেন যা তার আমলের দ্বারা সম্ভব হয় না তখন তিনি তাকে বিপদ দ্বারা আক্রান্ত করেন যাতে সে ওই উচ্চ স্তরে পৌঁছাতে পারে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 আলফুদাইল ইবন আয়াদ রহমাহুল্লা বলেন ইলজাম তরিক অল হুদা ওালা তহজান বিকিল্লা তিস আলী কিন ওয়াহজার তরিকদ্দলালা ওয়ালা তাকক্তার বিকাশিলহা আলী কিন সঠিক পথের অনুসরণ করো অল্প সংখ্যক অনুসারীদের নিয়ে হতাশ হয়েও না পথভ্রষ্ট হওয়া থেকে সাবধান হওয়াও পাপিষ্ঠ গরিষ্ঠদের দ্বারা বিভ্রান্ত হয়েও না পরবর্তী পয়েন্ট আপনার অঙ্গিকারকে আপনার নিয়তকে নবায়ন করুন প্রতিদিন আপনার অঙ্গিকারকে নবায়ন করুন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 জীবনে কখনো যদি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন যদি আপনার পাশে আর কাউকে না পান আপনার কি মনে হয় আল্লাহ সুবাহানাহ তালা ছাড়া আর কেউ তখন আপনার সাহায্য আসবে ইয়া ও মা ইয়াফিরুল মার উমিন আহিহ ওয়া উম ওয়া আবিহ ওয়া স আহিবা ওয়া বানিহ সেদিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে তার মার কাছ থেকে তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে সুরা আবাস রায়াত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 পুরো জায়গাটি মানুষে ভরে গিয়েছিল বিশাল জমায়েত ছিল বলে পরে এক ভাইয়ের বাড়িতে আমরা অবস্থান নিয়েছিলাম সেখানে এত লোক জড়ো হয়েছিল যে আমি সেখানেই তারাউ জামাত শুরু করে দেই শেষ পাড়ায় অর্থাৎ জুজাম্মাতে ছিলাম বলে আমি কোরআন খতম করতে চাচ্ছিলাম সেই বাড়িটিতে বেশ বড়োসড়ো একটি জামাত হয়েছিল ফলে আমি ওখানেই কুরআন খতম করে ফেললাম সালাতের ইমামতি করলাম জু জুজাম্মা শেষ হলো আমাদের খতমও হয়ে গেল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 আমার শুনানির দিন কোর্ট প্রাঙ্গনে জনগণের ঢল বয়ে গিয়েছিল এত ভিড় ছিল যে সবার কাঁধে কাঁধ লেগে যাচ্ছিল কিন্তু সেখানে আমি আর আমার বাবা ছাড়া লা ইহু মোহাম্মদুর মুহাম্মাদুর উল্লাহতে বিশ্বাসী একজনও ছিল না এফবিআই প্রসিকিউটার সরকারি বাহিনীর এজেন্ট কাউন্টার টেরোরিজমের অফিসার ও কর্মকর্তাদের সবাই সেখানে উপস্থিত ছিল আমার লয়ার আমাকে বললো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 ইয়া আল্লাহ আমি শুধু আপনার জন্যই এটা করছি সর্বদা সময়। হকের জন্য সত্যের জন্য পাশে কেউ না থাকুক আপনি একাই দাঁড়িয়ে যান সুলাইমানি বলেন মা সব মানুষও যদি হকের ব্যাপারে সংশয় পোষণ করে আমি সংশয় পোষণ করব না যদি আমি একাও হই সুরা নাহালে বলা হয়েছে ইন্না ইব্রাহিমা নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক উম্মা কিংবা একটি জাতি ইব্রাহিম আলাইহি সাল্লাম ছিলেন একাই একটি জাতি সহি আল বোখারিতে আছে ইব্রাহিম আলাইহি সাল্লাম তার স্ত্রী সারাকে বলেছিলেন আমি আর তুমি ছাড়া এই দুনিয়ার বুকে আর কোনো মুমিন নেই দুনিয়ার বুকে মুমিন বলতে কেবল আমরা দুজনই শের ওস কিতাবে ইমাম আল্লাকাই সহিহ এই কাউলটি বর্ণনা করেন হলো সেটাই যা হকের উপর আছে কি তুমি যদি একা হও তবুও যারা হকের উপর আছে সত্যের উপর আছে তাঁরাই হলো জামায়াত তাদের সংখ্যা যতই কম হোক না কেন সংখ্যা দেখে কখনও ধোঁকায় পড়বেন না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 কুরআনে গরিষ্ঠদের সাধারণত তিরস্কার করা হয়েছে আল্লাহ সুন্দর আর যদি বিচ্যুত করে ছাড়বে সুরা আলানের একশো ষোলো নম্বর আয়াতি হারসি আপনি যতই আগ্রহী হন না কেন অধিকাংশ লোকই ইমান আনার মতো নয় সুরা ইউসুফের একশো নম্বর আয়াত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 কেবল বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারীরা ব্যতীত এবং এমন লোকদের সংখ্যা অল্প সুরা সাদের চব্বিশ নাম্বার আয়াত আল্লা সুবাহানু আতআলা নু আলাইসালামের প্রসঙ্গে বলেছেন অতি অল্প সংখ্যক লোকই সাথে ইমান এনেছিল সুরাহুদের চল্লিশ নাম্বার আয়াত অর্থাৎ নূ আলাইসাল্লামের সাথে খুব অল্প সংখ্যক লোক ইমান এনেছিল তালুত ও জালুতের কাহিনীতে আল্লাহ সুবাহ অতপর যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো সুরা আল বাকার দুইশো নম্বর আয়াত বস্তুত আল্লাহ অনুগ্রহ ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকত তবে তোমাদের অল্প কয়েকজন ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করত সুর নিসার তিরাশি নাম্বার অ্যাট সুতরাং স্বল্প সংখ্যক হলেও হকের অনুসারী হবার কারণে আল্লাহ সুবাহ তাদের প্রশংসা করেছেন আর হকের অনুসারীরা সংখ্যায় কম হবে এটাই তো নিয়ম আজকের পর্ব এতটুকুই থাক ইনশা আল্লাহ তালা আগামী পর্বে আমরা সবর নিয়ে আমাদের আলোচনা শেষ করব বারক আল্লাহম আল্লাহ মুহীদিনা মুহম্মদ ওসাহবিহি ওসলিম আসসালামু আলাইকুম ওরহমৎ আল্লাহ বারকাত এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ